আসসালামুকুমতারক মোহাম্মদ রো ুহলীন মনুতু্লাহ কত কলতমুত ইং মুসলিম ুন্নতো রব্ভ কুমুদী ফলকু মি স মিপিজুৎসিজলঙ্কির সুদীতন বিহা আকুব কৌলং সদী ইলু আলক দু হম আহ কমাসীমালি ইবরাহী জীদ অবিকাল মোহাম্মদ অল আলি মোহাম্মদ কমাবার ইম আলি ই ব রাহী সম্মানিত ওলামাই এবং কাছের সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে চৌদ্দ শত উনচল্লিশ হিজরি সনের তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খদ জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহরুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে পুরাণে করিম এবং হাদিস নবী সালু আলহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন আজকের খোদবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ বিষয়টি হলো আল আহাদিস আল মৌদু चार्वे आल आलोचना जाल हादीस पर पंचम पर्व आलोचना इनशाल एकचलिश थ पंचाश नम्बर पर्यत दस टी जाल हादिसीस जेगुलो एके बारे बहुल प्रचलित प्रत्येक मुसलिम नारी पुरुष प्राय सकले जाल हादसगुले एवं जाल हिसगल एम ढालफाल विस्तार लाभ करे योकेंद्रिक असंख्य एबाद असंख्य जिकिर असंख्य एबाद এই জালহাদিস কেন্দ্রিক আমাদের সমাজে আমাদের দেশে তৈরি হয়েছে যেগুলো শুনলে আমরা সবাই বুঝতে পারবো যে এইগুলো তো আমরা ছোটবেলা থেকে জম্মের পর থেকে শুনে আসতেছি এবং এটা বিশ্বাস করতে মহা কষ্ট হয় খালি কষ্ট না যেই এই যুগ যুগ ধরে ৫০ বছর একশো বছর ধরে শুনে এসতেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মুখে বড় বড় আলেমদের মুখে শুনে আসতেছি আর এখন শুনি এটা জাল হাদিস করলাম সারা জীবন সবাই মুখে মুখে শুনে এসছি এগুলাকে জালহাদিস এই জন্য এগুলোকে অনেক যাচাই বাছাই করে অনেক তদন্ত করে অনেক পর্যালোচনা করে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি যাতে এইগুলোর ব্যাপারে আমাদের কোনো সন্দেহের অবকাশ না থাকে আজকে আমরা একচল্লিশ নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ একচল্লিশ নম্বর জালহাদিস যেটি সেটি হলো দরুদে না দে আরেকটি হলো দোয়া না দে আলি নাম শুনছেন এই জালহাদিসগুলো বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে খুব প্রসিদ্ধ আবার কোন কোন অঞ্চলের মানুষ জানে না অনেক জালহাদিস আছে আপনার নোয়াখালী চট্টগ্রাম ওই অঞ্চলে খুব প্রসিদ্ধ আবার দেখা যাবে যে উত্তরবঙ্গের মানুষ শুনেও নেই আবার অনেক জালহাদিস আছে উত্তরবঙ্গে খুব প্রসিদ্ধ অথচ ওই অঞ্চলের মানুষ শোনে নেই এইরকম জালহাদিস আছে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন খুব প্রসিদ্ধ এই জালহাদিসটা বাংলাদেশের কোনো কোন অঞ্চলে ব্যাপক প্রচলিত যে এটা হলো দরু নাদে না আলী তারপরে দোয়া গানজুলাস এরকম কিছু বই প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে থাকতো। এই বইগুলোর মধ্যে অসংখ্য জালহাদিসের বিস্তার ঘটানো হয়েছে তো দে আলীর পক্ষে একটা হাদিস বানানো হয়েছে হাদিসটা হলো না দে আলি তোমরা বিপদ আপদে পড়লে আলীকে ডাক কাকে ডাক पे समस्या तुम सहा सामने पा नबिकाइया मुहम्मद डाक समय हे मुहम्मद एकम्रता रासुलर का निशोध करा जा दस बीस जन मिले मिली की জানলেও আলীর আমল কিন্তু জারি আছে দেখবেন যে ইয়া আলী বলে ডাক তারপরে যারা তাবিজের ব্যবসা করে তাবিজের কিতাব গুলো খুলে দেখবেন অনেক বড় বড় দরবারের তাবিজের কিতাব দেখবেন সেই তাবিজের কিতাবের মধ্যে লেখা আছে আলীকে ডাকা হচ্ছে আলীকে ডেকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আশ্রয় হচ্ছে আলীর কেন্দ্রিক শিয়ারা আলীর অতিভক্তি করতে গিয়ে সিরকের পর্যায়ে শিয়া সম্প্রদায় চলে গেছে এবং যত সেরেকের উৎপত্তি অধিকাংশ সেরেকের উৎপত্তি শিয়া সম্প্রদায় থেকে তারাই সেরেকের কারখানা এই আলিরাদ্রিক তারা অসংখ্য সেরেক আবিষ্কার করেছে আজকে দেখেন আমরা সুন্নি অথচ সুন্নিদের মধ্যে শিয়ার প্রভাব কত বিস্তার লাভ করেছে শিয়াদের এই আকিদা আলিরাদানু কেন্দ্রিক যত আকিদা আছে সব সুন্নিদের মধ্যে চলে আসছে বাংলাদেশে যত নাম আছে দেখবেন আলী কেন্দ্রিক নাম অসংখ্য নাম নূর আলী তারপরে মোহাম্মদ আলী আরো কত আলী সব নামের শেষে হয় আলী আছে না হয় হাসান আছে আছে। অধিকাংশ নাম দেখবেন শেষে হয় আলী না হয় হাসান না হয় হোসাইন মানে শিয়াদের এই এই আঁকিটা সুন্নিদের মধ্যে বিস্তার আর মহিলাদের নামের শেষে খাতুন খাতুন আছে না মায়ের নাম ছিল কি আমেনা আমিনা খাতুন ছিল নাকি অথচ আমাদের দেশে দেখেন আমিনা খাতুন তারপরে নবিসামের মেয়ের নাম হলো ফাতেমা কিন্তু আমাদের দেশে কি ফাতেমা খাতুন ফাতেমা বেগম ফাতেমার সাথে আরো আছে তারপরে এইভাবে আয়সা আয়সার আগে পরে কিছু নাই কিন্তু শিয়াদের আবিষ্কার এই শিয়ার প্রভাব মানে আমাদের এই অঞ্চলে এত ব্যাপক বিস্তার লাভ করেছে এই শিয়া প্রভাবেরই ফসল হইল দরুদে না দেয় দরুদে দোয়া না দে এই জন্য আলী কারি রাহম তার কিতাব আল আসরারুল দুই শতাব্দ এবং এই দরুদ এবং এই দোয়া যদি কেউ পড়ে সম্পূর্ণ সেরেক এবং এই দোয়া পড়ে আমাদের দেশে অনেক এলাকা আছে এই দোয়ায় নাদে আলী দরুদে না আলী পড়ে আচ্ছা বিয়াল্লিশ নম্বর না করে ছেড়ে দেওয়া হয়েছে আমরা ছোটবেলায় শুনতাম যে ওটের ফিটে যে একটু উঁচু আছে না এই উঁচুটা কেন কয়েখানে আলীর খবর আপনারা শুনছেন কিনা এটা ওটের পিঠে আলির কবর এই জন্য ওটের পিঠে এইরকম করা এটা জঘন্য একটা মিথ্যা কথা কারণ একজন মুসলিম মারা গেলে তাকে দাফন করা জীবিত এই ফরজ তরকের গুণা করছেন শাহবাই কেরাম এই ফরজ বাদ দিয়ে তাকে ওটের পিঠে ছেড়ে দিচ্ছেন এটা জঘন্যতম একটি মিথ্যা মিথ্যা কথা ৪০ হিজড়ির তেইশের রমাদান এই কথাগুলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তার মজমু ফতোয়ার মধ্যে আলোচনা করেছেন ইমাম ইবনে কাসির রহমা উল্লাহ বেদায়াওয়ার নেহাইয়ের মধ্যে আলোচনা করেছেন তার বাড়ির ভিতরে তাকে দাফন করা হয়েছে কারণ সাহবা কেরাম তখন আশঙ্কা করতেছিলেন তাকে বাড়ির বাহিরে দাফন করলে খারেজিরা কবর থেকে তার লাশ তুলে নিতে পারে এবং তার লাশের প্রতি কোন ধরনের মাননা করতে পারে তাকে ঘরের ভিতরে দাফন করা হয়েছে সবাই দেখছে যে আলিরা দিয়া এখানে দাপন করা হয়েছে প্রায় আরো এক বছর পরে শিয়ারা হঠাৎ করে আবিষ্কার করলো যে আলিরা দিয়াহতকে এখানে দাপন করা হয়নি যে আলিরাদুকে উঠে ছেড়ে দেওয়া হয়েছে দাফন কাপন সব কাপের কাপড় পিঠে রাখা হয়েছে যে আলী রা দিয়ত কে নাজাফের একটা জায়গায় ফেরস তারা দাপন করছে মানে উঁট নিয়ে গেছে ওট নিয়ে যাওয়ার পরে নাজাফের একটা জায়গায় কাল্পনিক জায়গা তাদের ইমাম নাকি স্বপ্নে দেখছে के तारा आली आली तारा से आली के दाफन आल मक्काज मक्का नजाफे আলী রানুর কবর যেখানে এটা পবিত্র যেমন আমাদের মধ্যে এক গ্রুপের কিছু মানুষের আছে যে পবিত্র মানে দুই জায়গায় সেরে কি আকিদা ঢুকে গেছে ওখানে যেমন ঢুকছে সন্নিদের মধ্যেও ঢুকছে নবী বেশি মহব্বত করতে যায় কারণ নবী সাল কবরটা আল্লাহর আরশেদ থেকেও পবিত্র নজুবিল্লা ঠিক সিয়াদের মধ্যে ডুকছে যে মক্কা মদিনার থেকে কবর বেশি এই জন্য তারা নাজাবকে প্রথম নাজাব শরীফ বলতো প্রথম নাম দিচ্ছে নাজাব শরীফ কিছুদিন পরে তারা চিন্তা করলো প্রায় তিনশো বছর পরে তাদের একজন বড় ইমাম চিন্তা করলো যে এইটা যদি মক্কাও শরীফ মদিনাও শরীফ নাজাফ শরীফ তো তো মর্যাদা সমান হয়ে গেছে এই জন্য নাজাপের মর্যাদা বাড়াতে হবে তখন তারা আবিষ্কার করছে নাজাফ হবে আশরাফ মক্কা হবে শরীফ মদিনা হবে শরীফ মানে মক্কা হলো পবিত্র মদিনা পবিত্র আর নাজাফ হইল মহাপবিত্র অতি পবিত্র মানে এক একটু একদাম উপরে কম্পারেটিভ ডিগ্রি যে ওই মক্কা মদিনার থেকে কম্পারেটিভ ভাবে তুলনামূলকভাবে এটার পবিত্রতা বেশি আশরাফ। আজও দেখেন সুন্নিরা ওইদা কেমন ভাবে ঘুরতেছে সন্নিরাও সবাই মক্কাকে শরীব বলে শরীব বলে। এবং সেটার দেখা দেখি সুন্নিরা বাকিগুলোকেও শরীব বানিয়েছে কোরআন শরীব বানাইছে হাদিস শরীফ বানাইছে মাজার শরীফ বানাইছে দরবার শরীফ বানিয়েছে সব শরীফ এটা শিয়াদের প্রভাব শিয়া আকিদার শিয়া চিন্তা চেতনার প্রভাব মক্কাকে কোনো জায়গায় কোনো পুরানা দিছে কোনো কিতাবে কোনো জায়গায় শরীফ লেখা হয়নি আজও মক্কা মোকার কোন জায়গায় আপনি দেখবেন না মক্কা শরীফ লেখা আছে সব জায়গায় লেখা আছে কি মক্কা মোকার মদিনা হইল মদিনা মোনাব্বারাহ একটা হইল মোনাব্বারা আর একটা হলো মোকার সেটা না বলে সিয়ারাইটাকে শরীফ বানিয়েছে শরীফ বানাইছে কি জন্য ওই যে নাজাবের মর্যাদা বাড়ানোর জন্য এই জন্য এইগুলা শরীফ ওইটা হলো আশরাফ এই যে তারা এই আলিরা জেলা কবর কেন্দ্রিক যেই কথাগুলো বানিয়েছে এগুলো সব সনদবিহীন সনদ বিহীন জাল হাদিস এগুলো তেতাল্লিশ নম্বর জাল হাদিস যেটি সেটি হলো একটা প্রসিদ্ধ হাদিস আছে আমাদের দেশে কোথায় কথায় বলা হয় যে নুজুম আসহাব আমার সাহাবিরা হলো এক একটি নক্ষত্রের মতনায়াম রানোর কোন দরকার নেই কোরআন এর কত আয়াত আল্লাহ সাহাবাই কেরামের মর্যাদা ফজিলত বর্ণনা করেছেন নবী সালামের অসংখ্য সহি হাদিসে সাহাবাই ফজিলত মর্যাদা বর্ণনা করা হয়েছে दलिल हिसाब से पेश कर नबीर साम जन के अनुसरण कर ले इमाम जहाबी रह समस्त महदिश ये जाल हादीस मिथ्या চুয়াল্লিশ নম্বর জাল হাদিস যেটি সেটি রহমত। এটা খুব প্রচলিত একটা কথা আমাদের দেশের ছোটবেলা থেকে আমরা মাদ্রাসায় শুনে এসছি বারবার বলা হইতো অনেক অসংখ্য আলমের মুখেও শুনছি রহমাতন আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের এখতালাপ রহমত স্বরূপ এটা কোন সনদে কোন হাদিসের কিতাবে এটার কোন অস্তিত্ব নেই কিন্তু মুখে মুখে সবার কাছে এটা হাদিস এক প্রভাবে দিন দিন খালি একতলাপ বাড়ে একতলা কমে না কারণ ক একতালাভ করলে অসুবিধা নেই এই উন্মতার একতলাব আল্লাহ রসুল বলছেন রহমত স্বরূপ এই জন্য খালি একতালা করে তো অথচ মোল্লা আলী কারী রহমা তারপরে সবাই বলছেন এটি কোনো ক্ষেত্রে দুই এক জায়গায় প্রশংসনীয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একতালাপ নিন্দনীয় মানে বিনা প্রয়োজনে অহেতুক একতালাপ করা এটা নিন্দনীয় বিষয় কিন্তু শরীয়ব যেখানে সুযোগ রেখেছেন সেখানে একতলাপ করলে সেটা প্রশংসনীয় সাল্লা সাল্লাম ইমামে আজম হইলেন মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাম তা বলে ইমামে আজম কেমনে হলেন সমস্ত মানুষের ইমাম কারা নবীরা এক একজন নবী তারা মানুষের ইমাম দুনিয়ার মানুষের ইমাম ইব্রাহিম আল্লাহামকে লক্ষ্য করে আল্লাপাক বলছেন আমি তোমাকে দুনিয়ার সমস্ত মানুষের ইমাম বানাই দিলাম এক একজন নবী এক একজন ইমাম সমস্ত ইমামদেরকে মেরাজের রাত্রিতে একত্রিত করা হয়েছে কোন জায়গায় মসজিদে আকসায় সেখানে ইমামতি করছেন কে আল্লাহ রসুল তাহলে ইমামদের ইমাম ইমামুল আয়ে দুনিয়ার সমস্ত যত ইমাম সমস্ত আজম মানে তার থেকে বড় ইমাম জমিনে আসেও নাই কেয়ামত পর্যন্ত আসবেও না সেই ইমাম আজম মোহাম্মদ রসোলা সাল্লা যখন কোন ফাতাওয়া স্পষ্ট করে দিবেন বলে দিবেন এক তালাপ করা এটা নিন্দনীয় এখানে বেশি একতলাপ করতে গেলে ইমান চলা যাবে কারণ যেখানে রসলাই সাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন সেখানে এক সুযোগ নেই কিন্তু কিছু কিছু বিষয় নবী সাল্লাম নিজেই এক সুযোগ রাখছেন আল্লাপাক নিজে সুযোগ রেখে দিয়েছেন ওইগুলোতে একতালাপ করলে সেটা নিন্দনীয় নয় সেই একতলাপ গ্রহণযোগ্য কিন্তু এই হাদিসটি এটা জাল হাদিস এই হাদিসটি কোনো সনদে কোনো জায়গায় বর্ণিত হয়নি পঁয়তাল্লিশ নম্বর জাল হাদিস এটা হলো একেবারে কমন প্রসিদ্ধ আমাদের দেশে যে লেখাপড়া জানে না জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসায় কোথাও যায় নেই সেও জানে এটা সেটা হলো ওয়াইস আল কারনি রাহমা ব্যাপার পর থেকেই ওয়াস করুনির নাম জানে আর কারো নাম জানুক আর না জানুক তার নাম হলো ওয়াইস ই আমের আল কারণী তিনি একজন প্রসিদ্ধ था एक तीनी एक दाप भांग रकम बननाओ आ बत्रिसो दूर कथा एक दाँत भेंग हादी से आदेश सबास्की दाँत सब भागि फिल যে উনি খবর পাইছেন যে নবী সালামের একটা দাঁত ভেঙে দাঁতটা কোন দিক দিয়েছেন এই পাগলামি করতে যাবেন কেন কোন সাহাবি নামের দাঁত ভেঙছেন এই মহব্বতে একজন সাহাবি লক্ষাধিক সাহাবীর মধ্যে থেকে তার একটা দাঁত এরকম কোন প্রমাণ আছে কারণ এটা দাঁত ভাঙবেন কেন এটা দাঁত ভাঙ্গা তো একটা ভালো দাঁত সুস্থ দাঁত ভেঙে পেলা যুগ মুবারক রেখে গেছেন যে এনতে আগে বলছেন যে আমার যুগ্বাটা কাকে দিবা করুনীকে দিবা এই কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এইটাও ডাহা মিথ্যা কথা নবী সাল্লা সাল্লামের কোন কামিজ কোন জামা কোন পোশাক তার জন্য রেখে গেছেন এইরকম কোন বর্ণনা কোন সহিছর ব্রাহ্মণ বাড়ি এক মাহাপিলে আমি এই আলোচনা করছিলাম তখন ওই এলাকার লোকেরা আমাকে ধরছে যে কয় ওয়াস্করুনি জুব বা নাই ফাইসে কীরা এটা বলি যেতে কোথা থেকে এক হুজুরা আছে কয় ওয়াস করুনি জুব নাই তো ফাইসেটা কিরা যেটাতে আপনার লাভ ও নাই ক্ষতিও নাই আবার এটা আঁকিদার কোনো বিষয় না যে বিশ্বাস বিশ্বাসনা করলে ইমান চলে যাবে এরকম আঁকিদার কোনো বিষয়ও না তো এইরকম বিষয় নিয়ে আপনারা এত গরম এত ক্ষিপ্ত কেন কারণ ক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে তারা জম্মলগ্ন থেকে শুনে আসতেছে এবং হাজার মুখ থেকে শুনছে যে এটা এবং কত কাঁচছে ওয়াসকরুণীর জন্য ওয়াশ শুনছে আর কাঞছে এত শোকার পানি পালাইছে এখন যদি যায় কয় যে ওয়াস্কুরি জুব্বা ভাইনা তো দিন যা করছে সব তো বেহুদা এই তো গরম হওয়াই স্বাভাবিক আমি বুঝছি যে তাদের গরম হওয়াটা ঠিক আছে তা আমি বললাম যে আস্তে আস্তে এত গরম হওয়া যাবে না আজকে তো মাত্র একটা দিচ্ছি কাকে সে বর্ণনা হাদিসের মধ্যে আসছে নবিস্লাম জীবিত থাকা অবস্থায় আবদুল্লা ওবাই মোনাফেকের সর্দার তাকে নবী সাল্লাহিসাল্লাম নবী সাল সাল্লামের জুব্বা মুবারক जहा ना नामी जहां आजब माफ होब ना कि बेहूद जिन देखे मानस झगड़ा कर मारी चा दोने जाए जुब्बा पाए मारामू हो जाए এই যে তার নামে কতগুলো মিথ্যা কথা এই কথাগুলো করেছেন ইমাম সৈয়ুল তার কিতাবে আলোচনা করেছেন তবে ওয়াইস আল কারনি সম্পর্কে যেটা হাদিসে আসছে এটা আমাদের জানা দরকার ওয়াইস আল কারনি রাহেমাহুল্লাহ তিনি নবী সাল্লা সাল্লামের জীবক দশায় ইসলাম গ্রহণ করেছেন তার বাড়ি হলো থেকে তিনি নবী সালামের সাথে দেখা করার জন্য আসতে পারেন নাই তার মা অসুস্থ ছিলেন তিনি তার মায়ের খেদমত করতেন তো অনেকে আবার বলে যে করি মাকে ফিটে নই হাঁটতেন এইটা মিথ্যা কথা মায়ের খেদমত করতেন সেবা যত্ন করতেন এটা ঠিক আছে তো তিনি নবী সাল সাল্লামের সাথে দেখা করতে আসতে পারেন নাই বলছেন তোমাদের কাছে নামে একজন ব্যক্তি আসবে মা আমাদের সেনাবাহিনীর সাথে তোমাদের কাছে তার পরিচয় কানা ফাবারা, মিনহু ই তার পুরো শরীরে একসময় শতরক ছিল পাক তাকে শ্বেতর থেকে মুক্তি দিয়েছেন শুধু তার নাবির কাছে মা আছে তার মায়ের প্রতি তিনি খুব যত্নশীল মায়ের খুব খেদমত করেন আবার তিনি যদি আল্লাহর কসম করে কিছু বলেন কিছু দোয়া করেন আল্লাহ রবীন্দ্র করার জন্য সুহান আল্লাহ তাকে জীবনে পাইলে অমর ই খের মতো বলতেছেন তাকে যদি জীবনে পাও তার কাছে বলবা যে একটু করার জন্য অথচ তিনি তাবি আর ওনারা আমের বা মরুকুম তাকে যদি জীবনে পাও তাহলে তার থেকে এস্তর দোয়া করতে বলবা তাকে বলবা যে ভাই আমার জন্য একটু দোয়া করেন তিনি এত এমন কবুল করছেন যে তিনি ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন সাহাবাইকার এখন অমর আল্লাহ খেলাফতের সময় অমরের খেলাফতটা হল তেরো থেকে তেইশ ইসরি এই সময় ইয়ামেনের সৈন্য মদিনে আসলো একটু নিয়ে আসবা তো তারা পরবর্তীবার ইয়ে থেকে আসার সময় এ ওয়াইফনে আমের আল কারনি রাহিমাহুল্লাহ কে নিয়ে আসলেন আনার পরে অমরতানু বললেন আপনার কি শতরুগী ছিল আপনি আমার জন্য একটু পার করেন তখন ওয়াইসি আমের আল কারণী রহম্লা বললেন ইস্তাকু ফেরুলা কাইয়া অমর হে অমর আল্লাহ তোমাকে মাফ করে দিবান আচ্ছা অমর যার কাছে দোয়া চাইছে এবার বাকিরা তো পাইছে এত বড় দিন যদি আমি এখন যাই আমার সাথে যে লোকেরা আসছে এরা পুরা ইয়ামেন গিয়ে প্রচার করে দিবে যে ওমরের মতো সাহাবি এই লোকের কাছে দোয়া চাইছে এবং নবী সালাম তার ব্যাপারে এই কথা বলে গেছেন তখন পুরো লোক আমাকে কেন্দ্রিক বিভিন্ন সেরে কুফর বেদাতে লিপ্ত হয়ে যাবে আমি আর ইয়ে যাব না কোথায় যাবেন আমি কুফা যাব অমর বললেন আমি কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দিই আপনার জন্য সেখানে সমস্ত প্রকার ব্যবস্থাপনা সরকারিভাবে করা হবে তিনি বললেন যদি আপনি চিঠি লিখে দেন তাহলে আমি কুফায়ও যাব না আপনি কোনো চিঠি লিখবেন না কোনো পরিচয় দিবেন না তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন কুফার এক জায়গায় এরপর থেকে সাহবাহ খুঁজে কুফা থেকে যত লোক আসতেন তাদের পাননি জিজ্ঞাসা করতেন একটা লোকের সন্ধান তোমরা পেয়েছ ওই এলাকায় পরবর্তীতে খবর পেলেন একজন বললেন যে আমাদের এলাকায় একটা একেবারে বাঙ্গা ভগ্ন একটা ঘর আছে বাড়ি আছে মানে একেবারে নগণ্য একটা বাড়ি ওই বাড়িতে এই ধরনের একটা লোক থাকেন সারাদিন আল্লাহর বাদত বন্দে করেন এই লোকটার ব্যাপারে আল্লাহর মেয়ে কথা বলছেন অমর তরানু বলে দিচ্ছেন এরা সবাই গিয়ে লোকটাকে ধরে ফেলছেন ধরে বলতে সায় মিয়া আপনি এত বড় আল্লাহর এখানে লুকিয়ে দিয়েছেন জন্য দোয়া করেন আর কেউ তো এই কথা বলার কথা না এরপরে কুফা থেকে উনি চলে গেছেন মানে লোক চক্ষুর অন্তর আলে জনরগণ সাহবাই কেরাম তানাকে ২০ বছর ধরে এরপর আর খুঁজে পাওয়া যায়নি উনি কোথায় ছিলেন কোথায় জীবন কাটাইছেন পরিচয় দেন নাই কোন মানুষের সামনে আসেন নাই দুনিয়া বি কোন ইচ্ছা করলে রাজকীয় হালতে একবার উনি রাষ্ট্রীয় হিসেবে। কিন্তু উনি আর কারো কাছে পরিচয় দেন নাই কোনো জায়গায় দেখাও করেন নাই ২০ বছর উনাকে আর কেউ সর্বসার দেখেন সর্বশেষ সাতত্রিশ হিজড়িতে আলির দাদি আল্লাহরানের মধ্যে যখন সিফিনের যুদ্ধ হয় दोआा छाइ আমরা হলে তো বিশাল দরবার বানাই দোয়ার কারখানা বসাইতাম যে মানুষ আল্লাহ আর এই সাহাবি কি অবস্থা জীবন যাপন করছেন এই তাহমের আলকার অথচ এই দিনদার মুখলেস আল্লাহর বান্দাটাকে নিয়ে মানুষ অসংখ্য মিথ্যা কথা সমাজে বানিয়ে প্রচার প্রসার করেছে যুগে যুগে এই তার ব্যাপারে যেটুকু আমরা হাদিসে পাই বিশ্বাস করব এর বাহিরে যে সমস্ত কথাবার্তা বলা হয় এগুলো বানোয়াট এবং মিথ্যা কথা আচ্ছা ছচল্লিশ নম্বর যে জাল হাদিস সেটা হলো আরেকজন প্রসিদ্ধ হাসান আল বসরি রাহেমা হাসান বঃ্রি নাম শুনছেন এই হাসান আল বসরি রাহেমা তার নামেও অসংখ্য মিথ্যা কথা অসংখ্য জাল হাদিস বানোয়াট হাদিস বর্ণনা করা হয়েছে তিনি একজন প্রসিদ্ধ তিনি এক আধারে একজন মহাদিস একজন মোফাসির একজন ফকি একজন মজতাহিদ একজন বড় মাফের জাহেদ তার মধ্যে এত জোখ দিয়েছিল তিনি দুনিয়া বিমুখ একজন প্রসিদ্ধ তাবেই ছিলেন হাসান আল বসরি রাহমাহ তিনি আব্দুল্লা আব্বাস রাজিয়ালের ক্ষেত্রে আব্বাসের ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তিনি বাইশ রীতে জন্মগ্রহণ করেছেন একশত নয় হিজরিতে করেছেন আমাদের দেশে প্রচলিত হল হাসান বঃরিয়ার রাবিয়া বসরির কাহিনী অনেক জারি প্রচলিত আছে একশো হিজড়িতে মৃত্যুবরণ করছেন একশো তো একাশি হিজড়িতে আর রাবেয়া বস্রী হলো একটা গোমরা বিব্রান্ত ফাগল মহিলা কোথায় আর কোথায় মানে হাসান বস্রী রহমা হলেন একজন প্রসিদ্ধ মোল্লা আলী কারি রহমাস আল্লাহরার মধ্যে বর্ণনা করেছেন ইমাম সাহাবি রহমা মাক মধ্যে বর্ণনা করেছেন যে এই পাগল মহিলা একদিন রাস্তা দিয়ে এক হাতে আগুন নিয়ে আর খাতে হাতে পানি নিয়ে দৌড় দিছে তো সবাই তারা জিজ্ঞাসা করতেছে এই তুমি এই পাগলি তুমি এই আগুন লইয়ার পানি লই কোথায় দৌড় দিছ তো মহিলা বলতেছে যে দুনিয়ার মানুষেরা সবাই জান্নাত পাওয়ার আশায় আবাদত করে আর জাহান্ন থেকে বাঁচার জন্য আবাদত করে এই আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ আবাদত করে না এই আমি এই আগুন লই যেতেছি জান্নাত পড়াই ফেলবো জান্নাত জ্বালায় দিব আর পানি নিতেছি জাহান্ন থেকে আল্লাগল মস্ত বিরাট আল্লাহরী রা বশ্রী মানে মানুষ মনে করে যে বিরাট আল্লাহরী আচ্ছা এই মহিলা একশো হিজড়িতে জন্মগ্রহণ করছে একশো একাশি তিনি মারা গেছেন তাহলে হাসান বশ্রি মারা গেছেন একশো হিজরিতে। যখন হাসান বসরি রাহমান কিচ্ছা কাহিনী হাসান বস্রী আর রিয়া বসরী কে মিলাই কেন দুইজনের নামের সাথে বস্রী আছে এই এই কিচ্ছা কাহিনীগুলো যারা বানাইছে জারি বানাইছে পুঁতি বানাইছে বিভিন্ন কিচ্ছা কাহিনী বানাইছে তারা এইভাবে বানিয়ে ফেলছে তিনি হাসান বসরি যে যুগে ছিলেন এই যুগে তাসাউফ সুফি এই জাতীয় শব্দগুলাই ছিল না এই শব্দগুলো আবিষ্কার হয়েছে আরো অনেক পরে আরো শত শত বছর পরে সেই যুগে পরে নিমজ্জিত হয় তাঁর আক্রমণে যখন মুসলিম ছিন্ন ভিন্ন হয়ে যায় তখন ষষ্ঠ হিজড়ি এবং সপ্তম হিজরি সালে এসে বিভিন্ন তরিকার প্রতিষ্ঠা লাভ করে যে ১২৬ তরিকার প্রতিষ্ঠা এগুলো কিন্তু প্রথম ইসলামের প্রথম সাতশো এগুলো প্রতিষ্ঠিত হয়নি এগুলো কোনোটাই আসে নাই সাতশো বছর আবিষ্কার যেমন আব্দুল কাদার জিলানি রহমাহুল্লার নামে কাদের ইয়া তরিকা আব্দুল কাদের জিলানি রহমা এনতকাল করেছেন পাঁচশো তো একষট্টি তাহলে পাঁচশো একষট্টি বছরের আগের তো কোন তরিকাই ছিল না যদি ধরে নিজে আব্দুল কাদের শুরু। তাহলে হাসান বসরি আলীর থেকে তরিকাতে খিরকা লাভ করবেন কিভাবে লাঠি লাভ করবেন কিভাবে এরপর মিন সৃষ্টি রাহেমাহুল্লাহ যার নামে সিস্তি তরিকা তার মৃত্যু হল ছয় শত তেত্রিশ সাতশো একানব্বই হিজরি পরে এসে নকশবন্দিয়া তরিকা তাহলে বুঝা যায় যে হাসান বস্রির যুগে তো ওই সব তরিকাই ছিল না তরিকা থাকলে তো হাসান বস্রির নামই তরিকা প্রতিষ্ঠা হইতো কিন্তু হাসান বস্রির নামে কোন তরিকা প্রতিষ্ঠা আবু বকরম ওসমানা আলীর নামে কোন তরিকে প্রতিষ্ঠা হয় নাই অর্থাৎ বসরা হাসান বসরির নামটা হাসান বসরি কিন্তু তিনি থাকতেন মদিনা হাসান বসরির জন্ম গ্রহণ করতেন বসরা এই তার নাম হয়েছে হাসান আল কিন্তু তিনি থাকতেন মদিনা আর যে সময় হাসান বসরি রহমার বয়স তেরো বছর তখন আলির দাদি আল্লাহ খলিফা হয়েছেন আর চল্লিশ আলিরাদু শাহাদ বরণ করছেন অর্থাৎ যখন আলিরা কথাগুলো পরবর্তী যুগের লোকেরা তাদের নামে বানোয়াট তৈরি করেছে এইগুলো ছচল্লিশ নম্বর সাতচল্লিশ নম্বর জালহাদিস যেটি সেটি হলো কারামাত আউলিয়া হাক আউলিয়াদের কারামত হক এই কথাটা হলো আকিদার কথা অবশ্যই সঠিক কথা কিন্তু হিসাবে এটা লেখা হয়েছে কারামত আউলিয়া এ যে আমরা আউলিয়াদের কারামতে বিশ্বাস করি এটা আহলুসুন্নাম আল জামাতের আকিদা যে আউলিয়া এদের কারামত এটা হক এটাতে আমরা বিশ্বাসী কিন্তু এটা না। একটা বই আছে আলহাদিস অর্থাৎ এটা দুনিয়ার কোন হাদিসের গ্রন্থে সনদ হিসাবে আসে নাই তবে কারামাতুল আলিয়ায় হক কোন এটা হক এটা সত্য এটা আমাদের আকিদা সুন জামাত আমরা আউলিয়াদের কারা মতে তবে আউলিয়াদের কারণে গেছি একচ্ছত্র মালিক আল্লাহ কারামত মানে সম্মাননা কারামা থেকে আকার তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হইলো যারা বেশি তাকোয়াবান তাহলে কারামটা হল সম্মাননা এটা আল্লাপ যখন ইচ্ছা করেন যাকে ইচ্ছা করেন ক্ষমতাটা আল্লাহর এটা আল্লাহ করেন কিন্তু আল্লাহ যখন কোন বিপদে পড়ে বা কোন একটা সমস্যায় পড়ে আল্লাহ এমন ভাবে সহযোগিতাটা করেন সেটা সে কল্পনায় করতে পারে না মানে যিনি আল্লাহর দিনদার বান্ধা উনি বুঝেনে না যে মানে উনার জন্য কারামতটা ঘটে যাচ্ছে কিন্তু উনি না। এটা ঘটান আল্লাহ সুবানো কারো নাই কার আল্লাহ সুবানার মালিক ও আল্লাহ কারামতের মালিক ও আল্লাহ সুবানা কিন্তু আল্লাহবাক যখন ইচ্ছা করেন তখন এই কারামটটা সংগঠিত করেন যেমন আমরা দেখি কথাটা উনিবার দাঁড়ায় বলছেন একজন সে সময় তিনি <coughs> दाड़ी अल जबाल तुम सारिया जूनिम तुम पहाड़े आश्रय नाओ पहाड़े आश्रय करो पहाड़ दिखे जाओ एक अपनार हजार हजार मई दूर से कथा सत्यमील कार मत मानी आल्लाक तक যে ওই জায়গায় তারা যুদ্ধক্ষেত্রে শেষ দিকে জিলহজ মাসের সাতাশ তারিখে অমর আদি আল্লাহ ফজরের নাম আজের ইমামতি করতে আসছে অমরাল নাম আজের মেমামতি করতে আসছেন তার পিছনে চাদি এটা ওমর কিন্তু দেখেননি এবং তাকবির তাহারিমা বলার পরেই এই আবুল উলু ছুরি দিয়ে অমরানকে আক্রমণ করছেন এবং তিনি এই আক্রমণে বেহস হয়ে গেছেন তিনি তাকে ধরে সবাই নিয়ে গেল পরে উনি জিজ্ঞাসা করলেন আমাকে আক্রমণটা কে করছে বললো যে আবুলো তখন উমরানু বললেন আলহামদুলিল্লাহ আমাকে কোনো মুসলিমের হাতে শহীদ হইতে হয়নি আমি কোনো মুসলিমের হাতে শহীদ হই নাই এর কয়েকদিন পরমর উদ্দিল তো রহানু এতে খাল করেছেন তাহলে বোঝা যায় মানে কারামঠটা নিজের ইচ্ছায় হয় না যদি ইচ্ছা ইচ্ছায় ওমর যদি কারামতের মালিক হইতেন तो उमर पीछे ना चोक नहीं मालिका ना कार मत टा क्यों मन करी कार मठ मन एकजर तर आयत् मान उच्छा कर शत शत कार मत मन उन्नी देखाते कार मत के देख... देखाते <स्थ> এটা জাল কখনো মরে না আল্লাহ ফানা থেকে দারুল বাকা স্থানান্তর করে िसीसर विपरीत कारण कुरानी पान समस्त मानसेशील माउत प्रत्येक मानस के मृत्यु ग्रहण करब তাহলে যারা আউলিয়া উল্লাহ তারাও তো মানুষ তারা মরবে না কেন বরং বার্জাখী জীবনে আল্লাপাক নবির আসলদের জন্য বিশেষ হায়াত রেখেছেন শহীদদের জন্য আল্লাপাক বার্জাখী জীবনে বিশেষ হায়াত রেখেছেন কিন্তু মৃত্যু সবাইরে আছে মৃত্যু সবাই রে সমস্ত নবির মৃত্যু হয়েছে সমস্ত সাহাবাই কেরামেরও মৃত্যু হয়েছে তাহলে আল্লাহর উল্লিরা মরবে না কেন আল্লাহর উল্লিদেরও মৃত্যু হবে এই যে কথাটা আলহাদিস লেখা হয়েছে কিন্তু পরবর্তীতে এটাকে ইসলামকে চার ভাগে বাক করা হয়েছে একটা শরীয়ত একটা তরিকত একটা মারপথ আর একটা হাকিকত এইটা হলো আরেকটা বহুল প্রচলিত জাল হাদিস কোরআন এবং হাদিসের শরিযা শব্দটা ব্যবহার হয়েছে পরিবেশা কোরআনে হাদিসে কোন জায়গায় ব্যবহৃত হয় নাই কিন্তু আমাদের দেশের প্রত্যেক মুসলমান জানে দেখো একটা শরীয়ত একটা তরিকত একটা তারপরে চুলগুলো উস্কু খুস্কু হয়ে জট বেঁধে আছে নামাজ পড়ে না তো জিজ্ঞাসা করলাম আপনি আল্লাহর হইলেন কেমনে নামাজ পড়েন না কিছু করেন না তো বলে যে হুজুর আপনি বুঝবেন না मजें नाई नबी सलाम तरीकते मारे पथे पोछते हाकिछते যে জায়গায় আল্লাহ রসুল পৌঁছতে পারেন না সেই জায়গায় আমাদের পৌঁছার দরকার সেই জায়গায় গোপ ছোট করছেন নখ কেটে রাখছেন শরীয়তের সুন্নত গুলোর সম্পূর্ণ বাস্তবায়নীসুল এনতে কাল পর্যন্ত করছেন তো যিনি সুন্নতের দরকার হয় না তরিগত হাকিকতে আছেন তো ওই হাকিকতের আমাদের মুসলিম মার দরকার নাই তো কোরআন এবং সন্ন্যায় এই জাতীয় বিভাজন এটা নাই কোন জালহাদিস আসা নাই যে ইসলামকে এইভাবে চারিভাগে বাক করা হয়েছে কিছু ইসলামের এরকম শরীয়ত কিছু আছে তরিকত কিছু আছে মারফত কিছু আছে হাকিকত তবে আব্দুল কাদের জিলানী রহমা উল্লার নামে আব্দুল কাদের জিলানি রহমা উল্লার নামে একটা বই আছে এটার মধ্যে আসলে আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ বা এই জাতীয় বড় মাফের ওলামায়াম যারা এরা এনতাকালের পরে অনেকে তাদের বইয়ের মধ্যে নিজেরা লিখে লিখে তাদের কথাটা শক্ত হয়ে যায় তারপরে ইমাম গাজী রহমতুল বলছেন কথাটা সত্য মানে খুব মজবুত হয়ে যায় এই উনাদের নামে অসংখ্য মিথ্যা কথা জালহাদি চালানো হয়েছে যুগে যুগে তো তার একটা বই হচ্ছে শেরুল আসরার এই বইতে একটা শরীত হইলো গাছ তরিক গাছের ঢালপালা আর মারে হলো পাতা হাকি কত গাছের ফল তো ব্র্যাকেটে লেখা হয়েছে যে এটা আল হাদিস এখন আল হাদিসটা কোন হাদিস কোন গ্রন্থের কোথায় কিভাবে আসছে ওইটার কোন রেফারেন্স নাই এটা খুঁজে দেখেছেন কোন হাদিসের গ্রন্থে পান নাই এটা সনদ বিহীন হাদিস। অর্থাৎ কিছু আমরা এর আগে বারবার বলছি জালহাদিস দুই রকমের একটা আছে সনদ আছে আর একটা আছে সনদ নাই মিথ্যা মানুষের মুখে মুখে এগুলো হলো সনদ বিহীন এবং আমাদের দেশে এটা খুবই প্রসিদ্ধ এবং ওই আমাকে একজন ভাই বলতেছিলেন যে ওই ইন্ডিয়ার আসাম থেকে যে ওই ভাই বলতেছিলেন যে উনাকে আলমেরা বলে দিছেন যে আপনার মৃত্যুকালে আপনার কলেমা নসিব হবে না কেন হবে না ভাই আপনি তো শরীয়তে আছেন। আপনি তরিগত ধরেন নাই মারেফথে যান নাই এজন্য আপনার কালেমাই নসিব হবে না যারা ধরছে তাদের কালেমা নসিব হবে কিনা না ওইটাই হলো আশঙ্কার বিষয় কত জগন্ন মাত্রা পৌঁছে গেছে জালহাদিসের শাখা প্রশাখা কত ঢাল পালা কিভাবে বিস্তার করছে এবং আমাদের এই মসজিদে কয়েকদিন আমাদের একজন কয়েকজন ভাই জিজ্ঞাসা করছেন ওই ভাই আমাকেও মুখে বলছে যে যার কোন ফির নেই তার যাবে না। বায়াত না হইলে তো জান্নাতগে বাক করে যে শরীয়ত তরিক হাকিকত বাক করে এটার কত ঢাল ফালা বিস্তার লাভ করছে এর সাথে অসংখ্য মানে একটা জিনিসকে কেন্দ্র করে এটাকে ফাউন্ডেশন করে এটার সাথে হাজার হাজার জাল মিথ্যা हद बड़ जेहद समाजूब प्रसिद्ध एक कथा हलोलो जेहदे आकबर और जेहदे असगर एक छोट जेहबाद बेहद যেগুলা হয় এগুলা হলো ছোট জেহাদ এই একটা হাদিস বানাইছে যে একবার রাজা আনাম ইনাল জেহাদ ইনাল জেহাদিল আকবর যে একবার আমরা বড় জেহাদ থেকে ফিরে এসে সবাই জিজ্ঞাসা করলো বড় কি বললেন রাহেমুল্লাহ বলছেন হাদিসটি একেবারে ভিত্তিহীন এবং বাতিল তবে এটি ইব্রাহিম রাহেমা উল্লাহ নামে একজন তাবি কেউ বলছেন যে এটা তার নিজস্ব বক্তব্য তিনি নিজে বলতেন যে নিজের প্রভৃতির বিরুদ্ধে কালবের বিরুদ্ধে জেহাদ করা এটা বড় জেহাদ এই জাতীয় কথা উনি বলতেন কিন্তু এটা নবী সালামের কোন হাদিস নয় পরবর্তীতে উনার বক্তরা বা উনার মহেদ্বিন রা এটাকে নবী সাল ইসলামের হাদিস বানাই ফেলছেন অসংখ্য কথা এরকম দেখা যায় অনেক বড় আলেম হয়তো বলছেন তার নিজের বক্তব্য নিজের কথা এক সময় এসে এটা নবী সাল্লা মানুষকে এটার প্রতি উদ্বুদ্ধ করা যাবে না অনেকে মনে করে কেউ কেউ যে মিথ্যা কথা বলি একজন মানুষ হেদায়াত পেলে অসুবিধা কি এজন্য দেখবেন মসজিদে দাঁড়াই বা রাস্তায় দাঁড়াই অসংখ্য মিথ্যা কথা বলা যাচ্ছে কিন্তু তার একটু ভয় লাগতেছে না আমি যে আলহামদুলিল্লাহ সে জান্নাতি হয়ে গেছে আর আমি মিথ্যা কথা বলি জাহান নামি হয়ে গেছে আর একজনকে হেদায়ত করতে যাই আমি জাহান নামি আমার লাভটা কি হয়েছে তার থেকে ওই লোক হেদায়ত না পাক তো আগে আমি জান্নাতে যাই কি বলেন আগে তো আমার নিজেকে নিতে হবে তারপরে না এই জাতীয় সমাজে প্রচলিত মিথ্যা জাল হাদিস থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং নবী সাল্লাহামের সহিদ গুলোকে শক্ত করে মজবুত করে ধরে আমল করার তৌফিক দান করুন আমি